সিরিজের বাংলা ইতিমধ্যে চারটি মূলনীতির প্রথমটি আলোচনা করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথমটি ছিল আল্লাহ সুবাহানাহালা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম ও দিন ইসলাম সম্পর্কে রিল অর্জন এরপর আমরা দ্বিতীয় মূল আলোচনা শুরু করেছিলাম দ্বিতীয় বিষয়টি ছিল অর্জিত রিল্মের উপর আমল আমরা গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি বি ইদাহি তআলা এইম অর্জনের ক্ষেত্রে সবার আগে এ বিষয়টি মনে রাখা উচিত যে এইম অর্জনের উদ্দেশ্য হল আল্লা সুবাহানাহতার ইফাদত করা আশায়বি রাহমাহুল্লাহ বলেছেন যে এইম আমলের ক্ষেত্রে কোনো উপকারী ভূমিকা রাখে না সেই এলম সরিয়াতে অপ্রশংসনীয় সময় মনে রাখবেন আমল হল দুই ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ কিছু কিছু মানুষ অন্তরের আমলকে আমলি মনে করেন না আসলে এটাও কিন্তু আমল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 এগুলো যেহেতু আলাদা আপনার আছে হবেন কাজে আয়াতে আল্লাহ বলেন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 অর্থাৎ এর উপর আমলের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে মুক্ত করেন আল্লাহ আরো বলেন এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত ও বিশদ বর্ণিত এক মহা জ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে বলুন যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো নিশ্চয়ই আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম তোমাদের প্রতি তার পক্ষ থেকে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এখানে প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাহ সুবাহানহুতলা বিশদ বর্ণনাসহ কিতাব নাজিল করেছেন কেন এর পরবর্তী আয়াত অর্থাৎ হুদের দুই নম্বর আয়াতটি লক্ষ্য করুন अल्लाह तुम्हरा अल्लाहत ना कर एखने कथा बोला नाजिलर उद्देश्य हल जान एर परल करते एकम्रल्ला सुबह तरह इबादत करार्धमें হে মোহাম্মদ আমি আপনার পূর্বে এমন কোনো রাসুল পাঠাইনি যাকে এ কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোন উপাস্য নেই সুতরাং তোমরা সবাই আমারই এবাদত করো সুরা আলবিয়া আয়াত পঁচিশ অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম আমি আপনার আগে যে রাসুলই পাঠিয়েছি তাকে এ কথাই জানিয়েছি যে মানুষকে লাহ ইর শিক্ষা দাও তারপর এই আয়াতের একেবারে শেষে কি বলা হয়েছে দেখুন ফা আবুদুন ইবাদত কর অর্থাৎ প্রত্যেক রাসুলকে কেবল এই বাণী সহ পাঠানো হয়েছিল এবং তারা তা এই জন্যই প্রচার করেছিলেন যেন সবাই আল্লাহর ইবাদত করে ফসলা করেন যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না সুরা আয়াত আল্লাহ পাঁচ আল্লাহ সুহান বলছেন হে মুহাম্মদ। আমি আপনার উপর কিতাব নাজিল করেছি কিন্তু কেন লিতা যাতে আপনি আল্লাহআ দেখানো পথে মানুষের মাঝে বিচার ফেসলা করতে পারেন আর এ কারণেই কিতাব নাজিল করা হয়েছে এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য আরেকটি আয়াত হল সুরা আজমারের দুই নম্বর আয়াত ইতাবিল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 এখন এই আয়াতে বলা হচ্ছে ফাহাবুদুল্লাহ মুখলিসাল্লাহদ্দিন অর্থাৎ নিষ্ঠার সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে এর উপর আমল করুন ইবাদত করুন শুরুতেও আমি ঠিক এটাই বলেছিলাম যে যে এল আমলের ক্ষেত্রে কোনো উপকারী ভূমিকা রাখে না সেই ঐম সরিয়াতে অপ্রশংসনীয়ম হচ্ছে একটি দেহের মতো আমল হচ্ছে যার অন্তরাত্মা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 অথচ নিজেরাই আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে প্রত্যেক আলিমের সাধারণ লোকদের বেলায় যদি তাদের হাত পা এবং সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লা সুবাহ বলেন আলিয়া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 আল্লা তালা বলবেন তুমি কি তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসেবে মেনে নিবে সে বলবে হ্যাঁ সুতরাং তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে তার বিরুদ্ধে তখন সে বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আমি তো তোমাদের রক্ষণাবেক্ষণের চেষ্টা করতাম আলিম ও দায়ীদের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কেবল অঙ্গপ্রত্যঙ্গই নয় বরং তাদের বেলায় আরও অতিরিক্ত সাক্ষী যুক্ত হবে তাদের শেখা প্রতিটি আয়াত ও হাদিস এসবের সাথে যুক্ত হবে এবং সাক্ষ্য দেবে শাহী মুসলিমে আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আল কুরআন হুজ্জাত আলাইক কুরআন তোমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে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 এটা জেনে বিস্মিত হবেন না বড় বড় অনেক আলিম এ ব্যাপারে আলোচনা করেছেন যে একজন আলিম উত্তম নাকি একজন শাহিদ ইবনেমা সউদ রাজি আল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লা সহ আরো অনেকে এ ব্যাপারে মতামত দিয়েছেন এই মুহূর্তে আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না কে বেশি জ্ঞানী আলিম না শাহিদ এ নিয়ে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তার মিফতাহ মিফতাহা গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন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 আমাদের দিনে পুরোহিত তন্ত্রের কোনো স্থান নেই ইসলামে কে কোন জান্নাতের অধিকারিত্ব পাবে তা নির্ধারিত হয় ব্যক্তির এলম ও আমল দ্বারা আপনার এলম ও আমলই নির্ধারণ করবে আপনি জান্নাতের কোন স্তরে থাকবেন এলম ও আমলের কারণে যেমন আপনার মর্যাদা উন্নীত হয় ঠিক তেমনিভাবে গুনাহের জন্যও আপনাকে কঠিন শাস্তি পেতে হবে সুরা আল ইসরার চুয়াত্তর ও পঁচাত্তর নাম্বার আয়াতে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 এখানে আল্লাহ সুবাহুল্লাহ সাল্লাহু আলাইহ্লামকে বলছেন যে আমি যদি আপনাকে দৃঢ় পদ না রাখতাম তবে আপনি তাদের প্রতি কিছুটা হলেও ঝুঁকে পড়তেন খেয়াল করুন আল কুশাইরী আর সানকৃতী রাহমা সহ অন্যান্যদের মত হচ্ছে রসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম তাদের প্রতি ঝুঁকে যাননি কেননা আল্লাহ এখানে যদি বলেছেন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 আর আল ওয়াসিলার অবস্থান তো জন্নাতুল ফিরদাউসের চেয়েও উঁচুতে এটি জান্নাতের একেবারে শীর্ষে সবচেয়ে দামি রসুন উল্লাহ সাল্লাহ আলহামের পর তাঁর সহধর্মিনী উম্মুল মুমিনীন দৃঢ়পদ ও ধৈর্যশীল নারীদের প্রতিও আল্লাহ সুবাহানাহ আলা অনুরূপ কথা বলেছেন अमर इब आसरा तनू एक बार रसुल्लाह सल्लाम के प्रश्न करें का सब बस भलोबाशें रसुल्लाह बोले चिलें आयशा الله سبحانه وتعالى سورة الأحزاب ترش نمبر آياتي بولين يا نساء النبي من يأتي من كن بفاحشة مبينة يداعف لها العذاب دعفين وكان ذلك على الله يسيرا هل نوبي پتنی گون تماما دير مد تهكي او پروکش شعرش لكات كول لے تاكي دیگون شاستی دعا حبه اتا اللار جنو شاوج تاندير بیلائي دیگون شاستی پردان کرا حبه اير کارون کی اير پوروبرتی آياتي آبار الله سبحان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 सार कथा हल अपारा जाना तलिबुलम जो अलमर ऊपर आमल ना करें तब उच्च मर्यादार कारण अपनारा অন্যান্য সাধারণ লোকদের তুলনায় বেশি শাস্তি ভোগ করবেন আপনারা যদি গুনাহতে লিপ্ত হয়ে পড়েন তবে ইল ও আমলের কারণেই এর চরম মূল্য দিতে হবে আপনাদের আপনারা অন্যদের মতো নন আর এ কারণেই আল্লাহ সুবাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের স্ত্রীদের ব্যাপারে বলেছেন ইয়া নিসা নিসা নাকা তোমরা অন্য নারীদের মতো নও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 অন্যরা যখন অনর্থক কথায় লিপ্ত হবে তারা তখন নিশ্চুপ থাকবে চিৎকার চেঁচামেঁচি ও উচ্চস্বরে কথা বলা যাবে না তাঁদের সবসময় খুশু বজায় রাখতে হবে কুরআন শিক্ষার্থীদের জন্য ইবনেমা সউদ রাদি আল্লাহ আনহুর এই মানদণ্ড নির্ধারণের কারণ কি। কারণ তারা হলেন বিশিষ্ট ব্যক্তি দুনিয়ার বুকে জীবন্ত কুরআন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 কেননা তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে সব ক্ষেত্রেই সকাল সন্ধ্যা রাত সপ্তাহ মাস ও বছর জুড়ে অন্তরে ও বাহ্যিকভাবে এবং আল্লাহ ও মখলুকের সাথে মোয়ামলাতে নিজেদের উপর আমল করেছেন এই সমগ্র ব্যাপারটি নিয়ে আল খতিব আল বাগদাদির লেখা একটি ছোট পুস্তিকা রয়েছে আলহামদুলিল্লাহ আল আলবানী এই কিতাবের হাদিসগুলো তাহকিক করেছেন আল খতিব বাগদাদি বলেছেন ইহুদিদের কাছে এলম ছিল কিন্তু তারা সে মোতাবেক আমল করত না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 বুখারিতে সালিম ইবনে আবদুল্লাহ ইবনে অমর ইবুল খত্তাব তার পিতার সূত্রে বর্ণনা করেন যে রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন হে আবদুল্লাহ তোমার জীবন কতই না বারাকাপূর্ণ হতো যদি তুমি রাতের সালাত আদায় করতে রসুল উল্লাহ সাল্লাহু আলী তাকে রাতের সালাত আদায়ের জন্য উৎসাহ প্রদান করছিলেন ইবনে অমরের পুত্র সালিম বলেন আমার পিতা এরপর থেকে খুব অল্পই ঘুমাতেন দেখুন তারা তাদের জ্ঞানের উপরে আমল করার ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন সেই মুসলিমে আছে ফাতিমা এবং আলী রাজি আল্লাহ ত আল আনহুমা যখন খাদিম চেয়েছিলেন রাসুল উল্লাহ সাল্লাহু আলহসাল্লাম তাদেরকে তেত্রিশ বার করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবার বলা শিখিয়ে দিলেন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 সহই মুসলিমে আছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলিমের যদি কোনো ওয়াসিয়াত থাকে সে যেন অবশ্যই তা লিখে রাখে এবং বালিশের নিচে রেখে ঘুমায় ইবনু অমর রাজাল আনহুমা বলেন এর পর থেকে আমি বালিশের নিচে ওসিয়ত নামা রাখা ছাড়া একটি রাতও পার করে নিই সুনান আন্নসাইয়ের একটি হাদিসে এরকম আরেকটি উদাহরণ পাওয়া যায় হাদিস্ট্রি শাহী যদিও ইবনুল জাউজি এবং অন্যান্যদের মতে এটি দ্যফ কিন্তু সঠিক মত হলো হাদিস্ট্রি শহে আবু উমামা বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুর্সি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নেই অর্থাৎ যে ব্যক্তি এই আমল করবে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে ইবনুল কাইম বলেন আমার সাইক ইবনু তাইমিয়া রহমাউল্লাহ কোনো অবস্থাতেই সালাতের পর এই আমলটি বাদ দিতেন না আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তাল আনহুমার এই ঘটনা শুনুন সাহেব বুখারিতে এসেছে যে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম তাকে প্রতিদিন সাওমত অবস্থায় পেতেন এই কারণে রসুল উল্লাহ সাল্লাহু আলাইহু তাকে প্রতি মাসে তিন দিন সাওম রাখার পরামর্শ দেন তিনি আবদুল্লাহ ইবনে অমরকে বললেন আবদুল্লাহ মাসে তিন দিন সাওম রাখো আবদুল্লাহ ইবনে অমর বললেন আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম রাসুল্লাহ সাল্লাহু আলহিহসাল্লাম বললেন সপ্তাহে তিন দিন রাখো আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালহু বললেন আমি এর চেয়েও বেশি রাখতে সক্ষম তখন রাসুল উল্লাহ সাল্লু আলিহসাল্লাম বললেন তাহলে দুদিন পর পর একদিন সাউম রাখো আবদুল্লাহ ইবনে অমর বললেন আমি এর চেয়েও বেশি রাখতে সক্ষম তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিমাম বললেন তবে দাউদ আলহিহস্লামের মতো একদিন পরপর সাওম রাখো এটা বুখারির বর্ণনা কিন্তু মূল ব্যাপার হলো মুস্তাদ ইমাম আহমদের অপর এক বর্ণনার শেষে বলা হয়েছে যে তিনি বলেন ওলাম্মা কাবুরা সিন্ন ইয়াকুলি কবিল তু রুখসুল্লাহি সাল্লু আলহিসাল্লাম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 আর এ কারণেই তিনি এমন কথা বলেছিলেন এভাবেই তারা রিল্মের উপর আমল করেছিলেন সুফিয়ান আসাউরি রাহেমাহুল্লা বলেন রিল্মের অর্থই হচ্ছে আল্লাহর ভয়ে এর উপর আমল করা এর উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা এ কারণেই ও আলিমের মর্যাদা অনেক উঁচুতে কেননা আলিমগণ আল্লাহকে বেশি ভয় করেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তে আলা আনহুমা বলেছেন প্রায় প্রত্যেকেই উত্তম কথা বলে কিন্তু সেই ব্যক্তি সৌভাগ্যবান যার রিল তার আমলের সাথে মিলে যায় আর যার ইলমের সাথে আমলের মিল নেই সেই লোক মূলত দুর্ভাগা ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল কাসিম ইবনে মোহাম্মদ থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি এমন সব মানুষদের সাথে পরিচিত ছিলাম যারা কথার চেয়ে কাজ বা আমলকে বেশি প্রাধান্য দিতেন প্রশংসা করতেন সব শেষে মূল কথা হলো ইল হলো আমলের জন্য জ্ঞান হলো কাজে পরিণত করার জন্য এই বিষয়টি আমরা সবসময় আমাদের মাথায় রাখার চেষ্টা করব আলা করবো ইনশাআল্লা বারক আল্লাহম আল্লাহআল সঈদিনা মুহমদ আলাইকুম আল্লা ওসলিম আসসালামুকুম ওরহমৎুল্লাহাত य बांगला अडियो सरिजटर बाकी पर्वगुलू सुनते भिजिट कर मुबाशिर मीडिया फेसबुक पेज www.facebook.com डब्लिव डब्लिव